আমাদেরকে দায়ী বানিয়ে পাঠিয়েছেন সকল নবীগণ দায়ী ছিলেন ওনারা দাওয়াতের দায়িত্ব পালন করেছিলেন আমাদের নবী শেষ নবী হাজর মোহাম্মদ সাল্লাসাল্লাম এই দায়িত্ব আমাদের ঘরে দিয়ে গিয়েছেন এই নবীর পরে আর কোনো নবী আসবেন না তার দায়িত্ব কেমন পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদেরকে দায়ী বানিয়ে পাঠিয়েছেন এই কারণে আমাদেরকে ছিটি করেছেন পাঠিয়েছেন আল্লাহাক বলেন কু তুমিনেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে লক্ষণীয় বিষয় হল আল্লাহ ওখর তোমরা বের হওনি তোমাদেরকে বের করা হয়েছে তাফসিরাজা লালন শরীফের মধ্যে উখ রিজাতের ব্যাখ্যা করা হয়েছে আই হলি কাতলিন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য এই মানুষদেরকে কি করবে দাওয়াত দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে আল্লাহ সাথে জুড়াইয়া দিবে। তে সদ দরসকুনরলি আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়াবরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহুনা আনিল করতে হবে যে গুণাবলীগুলি ছিল আমাদের প্রিয় নবী হাজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের মাধ্যমে তা আমরা আজকে করছি দায়ের মধ্যে সর্বপ্রথম কোন গুণটি থাকা দরকার আমরা একজন দায়ী হিসাবে সর্বপ্রথম যে গুণটি একজন দায়ের মধ্যে থাকতে হবে সেটা হলো অর্থাৎ দায়ী যা কিছু করবে তা শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য করবে দায়ী যা কিছু করবে শুধু আল্লাহকে খুশি করার জন্য করবে দায়ের নিয়ত থাকবে শুধু আল্লাহকে খুশি করা কোন ব্যক্তিকে দেখানো না এই আল্লাহ পাক বলেন ওমেন আহসেন্লাহ ওই ব্যক্তির কথা থেকে কার কথা বেশি উত্তম হতে পারে যে নাকি আল্লাহর দিকে ডাকে কোন ব্যক্তির দিকে ডাকবে না কোন সমাজের দিকে না কোন দলের দিকে এবং এখলাস আল্লাহকে রাজি খুশি করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ গুরুত্বপূর্ণ একটা সিফাত নবী আলহিস্লামের এই সিফাত ছিল সকল আম্বি আলাইসালামের এ সিফাত ছিল এবং সকল দায়ীদের সাহাবাই কালামদের থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যাদের মধ্যে যে এই যত বেশি এই গুণটা তার মধ্যে আনবে তত তার দাওয়াতের মধ্যে ফলপ্রসূ হবে দুনিয়াতেও সফল হবে আখেরাতে সফল হবে আল্লাহ রসুল্লাম বলেন বুখারি শরীফারি যে সকল আমলে দার মার মূল ভিত্তি হলো নিয়ত এই আমরা নিয়তকে বারবার নিয়তকে দোহরাবো আমরা দায় হিসেবে এই নিয়তের গুণটা আমাদের মধ্যে রাখবো একবার মানুষের অজু যেমন ভেঙ্গে যায় অজু ভেঙ্গে গেলে আবার অজু করতে হয় ঠিক মানুষের নিয়তও ভেঙ্গে যায় তাই বারবার নিয়তকে ধরাবো বারবার নিয়তকে শুদ্ধাবো আল্লাহ সুবাহন তালা আমাদেরকে প্রতিটি কাজের শুরুতে নিয়তকে শুদ্ধ করার তৌফিক দান করুন যা কিছু করব আল্লাহকে খুশি করার জন্য তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি